তিনি বলেন আমি নিয়ে লজ্জাস্থান এবং যেখানে কিছু লেগেছিল তা ধুয়ে ফেললেন তারপর মাটিতে বা দেয়ালে হাত এবং দুপা ছাড়া সালাতের অজুর মতই অজু করলেন তারপর তার সমস্ত শরীরে পানি পৌঁছালেন তারপর একটু সরে গিয়ে দুপা ধুলেন আবু আওয়ানাহ রহমতুল্লা আলাহে ও ইবনুফুজল রহমতুল্লা আলাহে পর্দা করা এর ব্যাপারটি এই হাদিসের অনুরূপ বর্ণনা করেছেন